শুনতে শুনতে শেষ হয়ে গেল প্রদীপ শিল্পী গোষ্ঠীর ছোট্ট বন্ধুদের এবারে পরিবেশনা সুন্দর পৃথিবী অ্যালবামের সবকটি গান গানে কথা লিখেছেন ও সু দিয়েছেন প্রদীপ শিল্পী প্রধান পরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলাম এতে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী নিয়াজ মাহমুদ জিহাদুল ইসলাম শফিকুল্লাহ সালু ও নিহাদুর রহমান ব্যবস্থাপনায় জাহেদুল ইসলাম দিক নির্দেশনায় মেহিদুল হাসান লাল অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনও করেছেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর চরমনয় আর উপস্থাপনায় ছিলাম আমি জিহাদুল ইসলাম অ্যালবামটির সঙ্গীতগুলো পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ বিস্তারিত জানতে শূন্য এক এক তিন তিন আল্লাহ হাফিজ আহুবা প্রদীপ